মহিলাদের থেকে প্রশ্ন একজন অমুসলিম বোন আমার নাম লক্ষ্মী আমি একজন সাংবাদিক আমার দুটো প্রশ্ন একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি নানীদের সময় খুব বেশি খুশি হতো দশ পনেরোটা সন্তান জন্ম দিলে কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে আমার দ্বিতীয় প্রশ্ন হল মুসলিম পুরুষেরা চার পাঁচটা বিয়ে করতে পারে আমার মনে হয় এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের জন্য আমার ভুল হলে সূর্য দিন একাধিক বিয়ের সংখ্যায় আসলে আমি কোন যুক্তি দেখি না সেক্ষেত্রে কারণ আমি বিশ্বাস করি এক পুরুষ এক নারী এভাবেই বিবাহের নিয়ম সুতরাং বিস্তারিত বলুন ধন্যবাদ বন্ধুটা প্রশ্ন করলেন খুবই ভালো প্রশ্ন কিন্তু উত্তরটা অনেক বড় প্রথম প্রশ্ন হল পরিবার পরিকল্পনা যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে আর এটা একটা বড় বিষয় সর্বসম্মতিক্রমের বিষয় হল এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক এটা বিশেষজ্ঞ বেসেক্টমি এগুলো নিষিদ্ধ আর গর্ভপাতও নিষিদ্ধ যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে এই সব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করতে পারেন যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে বা একাধিকবার সিজার করা হয়েছে তিন চার পাঁচ আর একটা সন্তান তার জন্য ঝুঁকি হতে পারে সেক্ষেত্রে যেকোনো পদ্ধতির অনুমতি আছে এবার স্থায়ী জন পদ্ধতি গর্ভপাতের ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত হল এটা হারাম কারণ কোরআন বলছে সুরা আনামের ছয় নম্বর অধ্যায়ের একশো একান্ন নম্বর আয়াতে যে তোমাদের সন্তানদের হত্যা করোনা দারিদ্র তার ভয়ে কারণ আল্লাহ তাহলা সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের রিজিকদাতা তোমাদের সন্তানদেরও একই কথা আছে সুরাইজ সতের আয়াত একত্রিশ তোমাদের সন্তানদের হত্যা করোনা দারিদ্রতার ভয়ে এটা আল্লাহ সর্বশক্তি তোমাদের নিজেকে ব্যবস্থা করেন এবং নিষিদ্ধ করেছে আর যদি অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে বলেন যেহেতু আমি একজন ডাক্তার যদি গর্বনিরোধের ব্যাপারে বলেন সবচেয়ে পরিচিত হল কপারটি আর আমরা মেডিকেল কলেজেও শিখেছি োধ না এটা হচ্ছে এটাকে গর্ভনিরোধ বলা হয় কিন্তু সঠিক কথাটি হবে গর্ব নষ্ট করা সুতরাং আপনি যদি একটু এগিয়ে চিন্তা করেন অবশ্যই সেটা প্রাথমিক গর্ভপাত আর এটাও নিষিদ্ধ অস্থায়ী ধর্মবিরতির ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে আমাদের প্রিয় নবীজি মহম্মামের কাছে একজন লোক আসলো আর বলল সে আজল করত মানে থেকে বিরত হওয়া এবং নারী দেহে দেহেস্খলনে বাধা দেওয়া ছিলেন বিশেষজ্ঞদের একদল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দিয়েছেন আরেক দল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দেননি মত পার্থক্য রয়েছে চলুন এবার আমরা আসল কারণটা দেখি এখন কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে এটা মূল প্রশ্ন ডাক্তাররা চিকিৎসাকে অগ্রাধিকার দে উপসর্গ দেখে চিকিৎসা জীবন মেরে ফেলা শেষ করা একটা কারণ হতে পারে সে গরিব এবং দারিদ্রতার কারণে বেশি সন্তান নিচ্ছে না ভয় পাচ্ছে আরেকটা কারণ হতে পারে সে ধনী কিন্তু কম সন্তান নিলে সুযোগ বেশি তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাতে পারবে এবার প্রথম কারণটা দেখি যদি কেউ গরিব হয়ে থাকে ইসলাম দারিদ্রতার সমাধান দিয়েছে মানুষ হত্যা করোনার সমাধান হল জাকাত ইসলাম ধর্মের একটি স্তম্ভ হল জাকাত প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমানের চেয়ে বেশি সম্পদ রয়েছে পঁচাশি গাম স্বর্ণের চেয়ে বেশি তারা তাদের ওই সম্পদের আড়াই পার্সেন্ট প্রতি চন্দ্র বছরে দান করে দেবে যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয় এই পৃথিবী থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে আর দেখবেন একজন মানুষের ক্ষুধায় মারা যাবে না সুতরাং যেখানে দারিদ্রতা সমাধান হচ্ছে জাকাত মানুষ হত্যা করা যাবে না দ্বিতীয় কারণ হতে পারে আমি কিন্তু আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই নাম করা ইঞ্জিনিয়ার বানাতে চাই এজন্য বিরতি দিচ্ছি অল্প সন্তান হলে বেশি যত্ন নেওয়া যাবে বোন আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান যদি তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করতো আমি এখানে আসতে পারতাম না বোন আপনি কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার আর বর্তমান সমাজের সবচেয়ে ভালো যে পেশা সেটা মেডিকেল ডাক্তার ঠিক আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ বোন আমি পিতামাতার মাতার পঞ্চম সন্তান যদি আমার পিতামাতা পরিবার পরিকল্পনা গ্রহণ করতো তাহলে আমি এখানে থাকতে পারতাম না আর আমি আমার ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছি আর ভালো পেশার জন্য তাহলে সত্য প্রচার করা আল্লাহ বলেন পবিত্র কোরআনেত্রিশ নম্বর আয়াতে তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে ডাকে প্রভুর দিকে মহান আল্লাহর দিকে সৎকর্ম করে আর বলে আমি তাদেরই একজন যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে কাছে। আমি ডাক্তার হতে চেয়েছি কারণ আমি মনে করেছি যে এটাই সেরা পেশা এটা ভালো পেশা আমি মন্দ বলছি না কিন্তু আমি আরো ভালো পেশা পেয়েছি দেহের ডাক্তার আমি আত্মার ডাক্তার হয়েছি যদি মেডিকেল ডাক্তার হতাম তবে এখানে দশ পনেরো হাজার মানুষ পেতাম না ঠিক দেহের ডাক্তারের কথা শুনতে আপনি এখানে আসতেন না আত্মার ডাক্তারের কথা শুনতে এসেছেন যখনই ভালো পেশা পেলাম শরীরের ডাক্তার না হয়ে আমি হয়ে গেলাম আত্মার ডাক্তার তাহলে কি আমি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ অতএব এটা ভুল ধারণা এখন যদি বিরতির কথা বলেন তবে সর্বশক্তিমান ঈশ্বর একটা প্রাকৃতিক বিরতি দিয়েছেন দুধ কিন্তু আধুনিক মহিলারা কারণ দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সর্বশক্তিমান ঈশ্বর ল্যাক্টেশন অ্যামেনেরিয়ার ব্যবস্থা করেছেন আর এখন মানুষের একটা ভুল ধারণা যে যদি কম সন্তান থাকে তবে ভালোভাবে শিক্ষিত করা যাবে আপনি নোবেল পুরস্কার বিজয়ীদের ইতিহাসটা একটু ভালো করে দেখেন তাদের কেউ একমাত্র সন্তান ছিলেন না অনেকেই ছিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সন্তান তারা নোবেল বিজয়ী ছিলেন মেধাবী ছিলেন সুতরা এটা ভুল ধারণা আর এ কারণে কোরআন সুরা আনাম অধ্যায় ছয় আয় একশো এবং সুরা ইসরা অধ্যায় সতেরো আয় একত্রিশ একই কথা বলছে প্রথম আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয় একশো বলছে দারিদ্রের ভয়ে সন্তানদের হত্যা করোনা এটা আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের রিজিক দেন এবং তোমাদের সন্তানদের এই আয়াতে বলা হয়েছে লোকদের। একাধিক সন্তানের ব্যাপারে। আমি আর আমার সন্তানও মরবে পরবর্তী আয়াত সুরাই ইসলা অধ্যায় সতেরো আয়াত একত্রিশ বলছে উল্টো কথা দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করোনা এটা সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের সন্তানদের খাওয়ান এবং তোমাদের কেন উল্টো কথা বলছে দ্বিতীয় বলছে চিন্তার কারণ নেই একাধিক সন্তান থাকলে মরবে না সে তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন ব্যবস্থা করবেন এবং এখন আমরা দেখি আমেরিকায় গেলে দেখবেন তারা জনসংখ্যাকে উৎসাহিত করে আর শিশুদের টি শার্ট লেখা থাকে আমি আমার বাবার ট্যাক্স কমিয়ে দিচ্ছি যত বেশি সন্তান তত কম ট্যাক্স দিতে হবে একই রকম কানাডাতে অস্ট্রেলিয়াতে ইন্ডিয়াতে বিপরীত আমরা দুজন আমাদের দুজন একটার পর এখন না দুটোর পর কখনোই না এটা ইন্ডিয়ান সরকারের সমস্যা আপনি জানেন চীনে সবচেয়ে বেশি জনসংখ্যা ভারত দ্বিতীয় বোন আপনি জানেন ভবিষ্যতে সুপার পাওয়ার হবে কোন দুটি দেশ কোন দুটি দেশ চীন এবং ভারত কেন জনসংখ্যার কল্যাণে সুতরাং আপনার দাদিমাই সঠিক যত বেশি জনসংখ্যা হবে দেশ তত বেশি উন্নতি করবে চীন বর্তমানে এমন দেশ যেটা সর্বোচ্চ উন্নতি করছে আর ইন্ডিয়া চীনের সাথে প্রতিযোগিতা করছে সমান্তালে এজন্য ভিন্ন ভিন্ন মত রয়েছে কে পরবর্তী বিশ বছর মহাশক্তি ধরবে। হবে কেউ বলে ভারত কেউ বলে চীন কেন আমেরিকা কোথাও নেই অস্ট্রেলিয়া কোথাও নেই কানাডাটাও নেই বোন জনসংখ্যা আশীর্বাদ এটা অভিশাপ নয় জানতে হবে কিভাবে কাজে লাগানো যায় আমরা কাজে লাগাতে জানি না সরকারকে যা বলতে পারি আইন পরিবর্তন করুন মানবশক্তিকে কাজে লাগাতে জনসংখ্যাকে কাজে লাগাতে সুতরাং আপনার দাদিমা সঠিক ছিলেন যে যত বেশি সন্তান থাকবে তত সুখে থাকবেন আর আরেকটা প্রকার রয়েছে যারা গরিব নয় তারা কম সন্তান নিয়ে ভাবে না ভালোভাবে সন্তান পালনের সমস্যা নেই তাদের কথা হলো সন্তান পালনের মতো ঝামেলা কি দরকার আমার টাকা আছে অর্থনীতি কোনো সমস্যা নেই আমি ওগুলো নিয়ে ভাবছি না অল্প বয়সে বিয়ে করে এবং দ্রুত সন্তান নেয় তাদের বয়স যখন বছর চল্লিশ বছর তাদের সন্তান তখন পনেরো থেকে বিশ বছরের সন্তানেরাই তাদের ব্যবসা দেখাশোনা করছে আর তারা পঁয়তাল্লিশ বছরের মধ্যে অবসর নিতে পারে ষাট বছরের জন্য অপেক্ষা করতে হয় না যদি জীবন উপভোগ করতে চায় আগে বিয়ে করা ভালো দ্রুত সন্তান নেবে সন্তান ব্যবসা দেখাশোনা করবে তারা জীবন উপভোগ করবে আর এ কারণেই যদি পরিকল্পনার ব্যাপারে বলতে হয় আল্লাহবস আল ইমরান ইন্দম্বর অধ্যায় তারা কৌশল আর ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল করেন আর আল্লাহ হলেন মহাকৌশলী সুতরাং যদি মনে করেন সর্বশক্তি মানে ঈশ্বর ভালো পরিকল্পনা করতে পারেন তার কাছে এটা ছেড়ে দেন যদি মনে করেন আপনি ভালো পারেন এটা আপনার পছন্দ আমি বিশ্বাস করি ঈশ্বরে আমার কৌশল নির্ধারণ তার হাতে আর এই কারণে আমি এখানে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানী টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মা হমদানের মুবারক শখিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্য দানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শিশে আছে একশোটি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই করুন আল্লাহ তালার রাস্তায় এই স্মৃতি বাংলা মানবতার সমাধান আপনার দ্বিতীয় প্রশ্নে আসি ইসলামে পুরুষরা চারটা পাঁচটা কেন বিয়ে করে তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন পলিগামির ব্যাপারে যদি বলতে হয় একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামান পড়েন শ্রীরামের পিতার কত স্ত্রী ছিল কত একাধিক স্ত্রী তিনজন সুন্দর শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিলিত অগণিত নয় আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না চারজন স্ত্রী ছিল না আমার কোন ধারণা নেই চারজন না একশো জন না এক হাজার জন না ষোলো জন স্ত্রী কতজন ছিল ষোলো জন তাহলে মুসলিমরা এখানে চারটা করতে পারবো না সমস্যা কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরানা অধ্যায় ২৪ অনুচ্ছেদে এক পড়েন বলছে একজন ব্রাহ্মণ চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো সালে যখন চিফ রাবি সাইনেট পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন ইন্ডিয়ান সরকার উনিশশো সালে একটা আইন পাস করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে এটা ধর্মগ্রন্থ নয় ভগবৎগীতা নয় রামায়ণ নয় মহাভারত নয় বেদ নয় এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ইন্ডিয়ান সরকার একটা আইন পাশ করেছে উনিশশো সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে কিন্তু ইসলামে নারীর অবস্থান অনুযায়ী যদি পৃষ্ঠা সরকারের বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন চার কত ভারতে চার দশমিক মুসলিম পুরুষ বহুবিবাহ করে আর উনিশশো থেকে উনিশশো সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট পাঁচ দশমিক শূন্য বেশি ভারতীয় মুসলিমদের চেয়ে আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী তারপর হিন্দুরা করেছে কেন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনায় আছে আর কোন ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় কোরআনের দ্বারা একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসংগত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক অমুসলিম মনে করে এটা ফরজ মুসলিম পুরুষের বাধ্য একাধিক স্ত্রী স্ত্রী থাকা একাধিক ফরজ। এটা নয় অতিরিক্ত এটা ফরজ না। এটা বাধ্যতামূলক নয় আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে বোন আপনি কতজনকে চেন কতজনকে আপনি চেনেন অল্প কয়েক কতজন অল্প কয়েক অল্প মানে এক দুই তিন কজন হ্যাঁ কমপক্ষে তিনজন ধর্মেন্দ্রের কথা শুনেছেন স্ত্রী ছিল দুই জন মুসলিম না অমুসলিম অসলিম আপনার সাবেক মুখ্যমন্ত্রী ওনার নাম কি হ্যাঁ হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম হিন্দু সুন্দর এরা বিখ্যাত ব্যক্তিত্ব ঠিক আছে ইন্ডিয়াতে কজন বিখ্যাত ব্যক্তিত্ব আপনি চেনেন যাদের একের স্ত্রী হতে পারে তারা প্রতিবেশী সহকর্মী ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে মুসলিমদের চেয়ে বেশি চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি যুক্তি দিয়ে দেখি স্বাভাবিক অবস্থায় যে যেকোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলবে পুরুষ এবং নারী জন্ম সমান অনুপাতে হয় ছেলে এবং মেয়ের জন্ম সমান অনুপাতে কিন্তু যে কোনো ডাক্তার শিশু বিশেষজ্ঞ শিশু চিকিৎসক আপনাকে বলবে নারী জাতি কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি শক্তিশালী এ কারণেই কন্যা শিশুর তুলনায় বেশি ছেলে শিশুর মৃত্যুর হার সুতরাং ছোট সময় থেকেই কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি হয় আর জীবন চলার পথে অনেক মানুষই মারা যায় নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে যেমন ইন্ডিয়া যেখানে নারীদের তুলনায় পুরুষের জনসংখ্যা বেশি আপনি কি জানেন কেন কারণ হলো মেয়ে নষ্ট করা কন্যা সন্তান হত্যা করা যখন জানা যায় এগুলো কন্যা সন্তান তিনি আরো বলেন প্রতিদিন তিন হাজারেরও বেশি গুন করে দেখেন এক মিলিয়নের বেশি প্রতি বছর তামিলনাড় সরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী এতে বলা হয়েছে জন শিশুর মধ্যে আপনি কতজনকে মেরে ফেলা হয় চার আপনি তামিলনাড়ু আপনার এলাকা আপনার প্রিয় এলাকা সরকারি হিসেব মতে দশজন জীবিত কন্যা সন্তানের সরকারি হাসপাতালে চারজনকে মেরে ফেলা হয় বিলবোর্ড লাগানো আছে রাজস্থানে সেখানে লেখা আছে যে পাঁচশো রুপি খরচ করুন আর বাঁচান পাঁচ লাখ রুপি তাহলে এর মানে কি পাঁচশো রুপি খরচ করুন আলট্রাসোনোগ্রাফি করুন করুন কন্যা সন্তান চিহ্নিত করুন না গর্ভপাত করুন আর পাঁচ লাখ রুপি বাঁচান পাঁচ লাখ রুপি হয়তো লালন খরচ হবে দুই লাখ রুপি বাকিটা দিতে হবে যৌতুক যদি ইন্ডিয়াতে হীনচর্চা বন্ধ করেন এপিও দেশে কন্যা সন্তান হত্যা করা বন্ধ করেন ভ্রূণ নষ্ট করা বন্ধ করেন তবে ইন্ডিয়াতেও পুরুষজাতির তুলনায় নারী সংখ্যা বেশি হবে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যদি শুধু নিউ দেখেন পুরুষের তুলনায় দশ লক্ষ মহিলা বেশি কেবল ইউএসএতে সাত দশমিক মিলিয়ন মহিলা বেশি ইউকে তে পুরুষের তুলনায় 4 মিলিয়ন মহিলা বেশি জার্মানিতে পুরুষের তুলনায় পাঁচ মিলিয়ন মহিলা বেশি রাশিয়াতে পুরুষের চেয়ে নয় মিলিয়ন নারী বেশি আর ঈশ্বরই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন মহিলা পুরুষের তুলনায় বেশি হবে বোন ধরুন আমি আপনার চিন্তার সাথে একমত হলাম বললেন এক পুরুষ এক নারী বোন যদি আমি একমত হই আপনার সাথে এক পুরুষ এক নারী আর ধরেন আমার বোন সে আমেরিকায় থাকে বা আপনার বোন সে আমেরিকায় থাকে আর ধরেন সবাই পূর্ণ হয়ে গেছে এক পুরুষ এক নারী একেবারে পূর্ণ তার পর দশমিক চার মিলিয়ন নারী যারা জীবন সঙ্গী পাবে না একজন পুরুষ একজন নারী তাহলে এখন বিকল্প হচ্ছে সাত মিলিয়ন নারীর জন্য এমন একজনকে বিয়ে করতে হবে যার আগে বিয়ে হয়েছে বা জনগণের সম্পদ হবে হয়তো বলবেন ড জাকির নাইক জনগণের সম্পদ এত কঠিন কথা বললেন বোন এটা হচ্ছে সবচেয়ে ভালো শব্দ যেটা আমি বলতে পারি আমি পাবলিক প্রপার্টির চেয়ে ভালো শব্দ ব্যবহার করতে পারছি না আমেরিকার হিসাব মতে আপনি জানেন একজন পুরুষ একজন স্ত্রীর সাথে স্থায়ী হওয়ার পূর্বে গড়ে আট জন ভিন্ন ভিন্ন সেক্স পার্টনার থাকে এটা কি জানেন আপনি গড়ে আট জন কারো একজন থাকতে পারে কারো দশজন থাকতে পারে কারো বিশ জন থাকতে পারে একজনের সাথে স্থায়ী হওয়ার পূর্বে আটজন সুতরাং একমাত্র বিকল্প হচ্ছে যদি আমার বোন আমেরিকায় থাকে বা আপনার বোন আমেরিকায় থাকে আর তাকে এই সুযোগ দেওয়া হয় ধরেন তখন সবাই পূর্ণ হয়ে গেছে একজন পুরুষ একজন মেয়ে পেয়েছে নিজের জন্য দুঃখজনকভাবে আমার বোন বা আপনার বোন তাদের একজন এমন হয়ে যায় যারা জীবন জীবনসঙ্গী পাচ্ছে না তাদের জন্য একমাত্র পথ হয় এমন একজনকে বিয়ে করা যার স্ত্রী আছে বা জনগণের সম্পদ যে কোনো ভদ্র মহিলা প্রথমটাই বেছে নেবেন বোন আপনার বোনের জন্য কোনটা চাইবেন এমন কাউকে বিয়ে করা যার বউ আছে বা জনগণের সম্পদ আমার বোনের এখনো বিয়ের সময় হয় নাই যখন বড় হবে তখন যদি আমেরিকায় যায় বা আপনি আমেরিকায় যান তার পছন্দ আপনি কোনটা চাইবেন একজন বড় বোন হিসেবে আপনি চাইবেন জনগণের সম্পাদক বা স্ত্রী আছে এমন কাউকে বিয়ে করা এবং সমান অধিকার পাওয়া ইসলামে যদি দ্বিতীয় স্ত্রী থাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে আমেরিকাতে জনগণের সম্পদের কোনো মূল্য নেই সে অপমানিত অসম্মানিত ইসলামে তার সমান অধিকার রয়েছে সম্মান রয়েছে ছোট বোনের জন্য কোনটা চাইবেন যখন সে বড় হবে অনেক সময় সত্য কথা বলা অনেক কঠিন বিশেষ করে এমন কঠিনের সামনে আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছে এই কারণে ইসলামে পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় নারীকে রক্ষা করার জন্য তাকে ছোট করার জন্য না আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে বাধ্যতামূলক না কারণ যদি সে রক্ষা করতে চায় যদি অন্য কোন মহিলাকে রক্ষা করতে চায়। বোন আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোন মহিলাই চাইবে না তার স্বামীকে অন্য কোন মহিলার সাথে শেয়ার করতে এটা আমরা মানি এটা মানুষের স্বভাব কিন্তু সেই মহিলা যদি ভালো মুসলিমা হয় যদি ভালো মুসলিম নারী হয় সে কি করবে বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে সে বলবে জানিস স্বামী শেয়ার করো আমার জন্য ক্ষতি কিন্তু আমি বরং ছোট ক্ষতি মেনে নেব আমার বোনকে জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য সে একজন ভালো মানুষ সুতরাং অবশ্যই সে তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় বিয়ে করার জন্য যদি সে ভালো মুসলিমা হয় অনুমতি নেওয়াটা ফরজ না তবে নিলে ভালো কমপক্ষে জানানোটা জরুরি যাতে করে সে দুই সাথে ন্যায় বিচার করতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ চলন ইসলামী তরিকা আমলের